الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আমাদের ধারাবাহিক নিয়মিত আলোচনার মধ্যে আজকে একটি আলোচনা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টির শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন শুধু মূর্তি পূজাই কি শীত মানে অবশ্যই কিছু মানুষের ধারণা এরকম আছে যে মূর্তি পূজাটাই হয়তো শিল্প আর অন্য কোন জিনিস বা অন্য কোন ইবাদত শিল্প নয় এরকম অনেকের ধারণা আছে আমরা সেই ধারণা এবং সেই বিশ্বাসের সম্পর্কে আলোচনা করব যে সেই ধারণাটি কতখানি সঠিক না বেঠিক তবে কোনো কোন সন্দেহ নেই যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় গুণা বা বড় পাপ এর প্রমাণে আল্লাহ তারা কোরআনে কয়েক জায়গায় এ সম্পর্কে বলেছেন তার মধ্যে সুরা মায় বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ আব্বুল আলমিন বলছেন অবশ্যই যে ব্যক্তি তার সাথে শির করবে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিবেন আল্লাহ এটা বলছেন না যে তাকে জান্নাত দিবেন না বলছেন তার উপর জান্নাত হারাম দিবেন না কথাটা চাইতে এই কথাটা আরো বেশি শক্তিশালী শুধু এতখানি নয় তারপরে বলছেন ওয়া হুন্নার এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম প্রথম কথাটিতেই ক্লিয়ার ছিল যে সে ব্যক্তি তারপর আবার বলা হচ্ছে যে তার ঠিকানা হবে জাহান্ন জাহান্নাম তার মানে হলো এই যে বিষয়টি আরো বেশি গুরুত্ব রাখে যে ব্যক্তি শিল্প করবে তার ঠিকানা অবশ্য অবশ্যই জাহান্নাম হন তারপরে বলছেন ওমা লিমিন আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই মানে শিরকের মতো যে অত্যাচার করবে তার কেউ সাহায্য করতে পারবে না সর আল্লাহ করবে না আর কেউ করবে না এ বিষয়ে আরো একটি প্রসিদ্ধ আয়াত আল্লাহ আলমিন বলছেন আটচল্লিশ নম্বর আয়াত অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করেন না যে তার সাথে অংশী করে শীর্ষ করে এর চাইতে নিম্ন স্তরের কিছু করলে আল্লাহ তাকে চাইলে ক্ষমা করে দিতে বলছেন বোখারি শরীফের হাদিস কেতাব শাহাদ হাদিস নম্বর দুই হাজার ছয়শ চুয়ান্ন সেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহম বে আকবর কাবাই আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গুনার সম্পর্কে বলব না সবচেয়ে বড় এর সংবাদ তোমাদের দেব না বললেন সাহাবাইকার অবশ্যই আল্লাহ রসুল আপনি বলুন সবচেয়ে বড় গুনা কি তারপর প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন আল ইশরা কবিল্লা আল্লাহ সাথে শরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় পাপ তাহলে এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে শির্ক হচ্ছে সবচেয়ে ঘুনা যেটা কোরআন মজিদ আল্লাহ তালা কিলিয়ার বললেন আর ত্রবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও সাল্লামেও হাজিতে এ আলোচনা করলেন তবে কিছু মানুষের ধারণা তারা মনে করে যে হয়তো শির্ক মূর্তি পূজাতেই শিরক আছে অন্য কিছুর পূজা হয়তো শির্ক নয় এই ধারণাটা ঢোকার পিছনে কিছু কারণও থাকতে পারে কারণ নু আলামের কৌমে কি হয়েছিল হয়েছিল এই মূর্তি তৈরি করার কি কেন্দ্র করা হজরত ইব্রাহিম সালামের যুগে পিনার সাথে তার কমের যেই সমস্যা সেটাও ছিল কিসে কী কে কেন্দ্র করে এই মূর্তি পূজাকেই কেন্দ্র করে আবার প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম যখন মক্কায় আসলেন তখনও তিনি কাবা শরীফের ভিতরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দিলেন এর ফলে হয়তো কিছু মানুষের মাথায় এটা বিশ্বাস বা এ ধারণা জন্ম নিয়েছে যে হয়তো মূর্তি পূজাটাই শির্ক অন্য পূজা বা অন্য কিছু হয়তো শির্ক নয় কিন্তু এ সমস্ত ভাইদেরকে জানা দরকার যে যদি আজ আমরা তাদেরকে প্রশ্ন করি যে ঠিক আছে কোনো মানুষ মূর্তির পূজা করে না কিন্তু চন্দ্র এবং সূর্যের পূজা করে তাহলে আপনি তাকে কি বলবেন ওই মানুষকে কি বলবেন যে না সে তাও মুসলমান না সে মুসলিম নয় কারণ আল্লাহ কোরআন মজিদে বলেছেন কাহনা তোমরা চাঁদ কে সূর্য এবং চন্দ্র হচ্ছে আল্লাহ তালার নিদর্শন তোমরা সূর্যকে সিজদা করো না তোমরা চাঁদ কেও সিজদা করোনা তাহলে ক্লিয়ার যে যে মানুষ চাঁদ এবং সূর্যকে সৃজদা করে সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে সে কারণে আল্লাহ তালা এই আয়াত বা এই আয়াত অবতীর্ণ করেছেন এবং এই নিষেধ এই নিষেধাজ্ঞা জারি করেছেন যে তোমরা চাঁদ এবং সূর্যকে সিজদা করো তাই যারা মনে করে যে না মূর্তির পূজাই শুধু শীর্ষ তাদেরকে বোঝা দরকার যে চন্দ্র সূর্যের যারা পূজা করে তারাও কি তারাও মুশ্রিক না হলে আল্লাহ তাদেরকে এটা নিষেধ কেন করতেন যদি মূর্তি পূজায় শীর্ষ হয় তাহলে প্রশ্ন আসে যে ইহুদি এবং খ্রিস্টান এরা কোন মূর্তির পূজা করে এদের কাছে কি কালী দুর্গা সরস্বতী নামের কোনো মূর্তি আছে যদি দেখা যায় ইহুদিদের কাছে তাহলে এরকম কোন মূর্তি নেই কিন্তু সন্দেহ আছে কি যে এহুদিরা মুশ্রিক নয় দাঁড়াই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু এবং এই সমস্ত মুশ্রিকদেরকেই হৃদয়াত করার জন্য এবং প্রিয়নী মোহাম্মদ মুস্তফা সাল্লাম অনেকের ধারণা যে খারাপ মানুষের পূজা করলে হয়ত শীর হয় ভালো মানুষের পূজা করলে শির্ক হয় না প্রথম ধারণাটি প্রথম ধারণাটিতে আসি প্রথমে যে শুধু মূর্তি পূজায় শির্ক না ঈসা নবীর উম্মা কার পূজা করে ওরা কি মূর্তি পূজকদের মতো ঈসা নবীর মূর্তি তৈরি করে করে পূজা করে ওরা মূর্তি তৈরি করেছে বা আকার তৈরি করেছে কিন্তু মূর্তি পূজকদের মতো মূর্তি নয় আর যে আকারটা তারা তৈরি করেছে সেটা আল্লাহ তালার একজন নবীর আকার কিন্তু শির্ক হতে পারে এবং সেই মূর্তিটা যদি আল্লাহ তালার নবীরও হয় আর তারও পূজা হয় তাহলে সেটাও কি হতে পারে সেটাও শির্ক আমি একটা আরো আমাদের সমাজে প্রচলিত একটা মতবাদের উদাহরণ আপনাদের দিতে চাই শিখদের নাম আপনারা সবাই জানেন শিখ শিখ মতবাদ ভারতের পাঞ্জাব প্রদেশে তাদের বিশেষ স্থান শিখদের কি কোনো মূর্তি আছে আপনারা যদি কোথাও কোনো শিখদের মন্দিরে গুরুদ্বারায় যান তাহলে কি সেখানে কোনো মূর্তি দেখা যায় কোন মূর্তি নেই কিন্তু ওরা কি মুসলিম আর ওদের মুশ্রিক হওয়াতে কি কোনো সন্দেহ আছে ওরা তো তাহলে যাচ্ছে যে মূর্তি পূজাই এ শিরাটা কি নয় নয় আর এটা যে ঠিক নয় সে কারণে কোরআন শরীফের আহাত দিকে তাকালে দেখলে বুঝা যাচ্ছে যে শিল্প যে কোনো মানুষের মাধ্যমে দ্বারা শিল্প হতে পারে যে কোনো সমাজে শির থাকতে পারে শিখ শুধু ওরা নয় যারা মূর্তি পূজা করে যারা মূর্তির পূজা করে না এহুদি এবং খ্রিস্টান যারা শিখ ধর্ম অবলম্বন করেছে যারা বাহাই ইজিম ধর্ম অবলম্বন করেছে কিংবা সূর্য এবং চন্দ্রের পূজা করে কিংবা শুধু আগুনেরই পূজা করে কিংবা শুধু গাছপালারই পূজা করে এরকম সমস্ত কার্যকলাপে কি তাই ভাই যে মানুষ এরকম মনে করে তাকে বলবো যে আপনি নিজেকে একবার প্রশ্ন করেন যে মূর্তি পূজাটা কেন শির আমি যখন ধরে নিলাম যে মূর্তি পূজাটা শির্ক এতে সন্দেহ নেই তো মূর্তি পূজাটা শির্ক কেন এ কারণে না শির্ক যে সেটা হচ্ছে আল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্য কিছু আল্লাহ আল্লাহ নয় আল্লাহ ছাড়া অন্য কিছু আর এটাকে শির্ক বলা হয় শির্কের পারিভাষিক অর্থে বলা হয়েছে ও ইবাদত হেমাহ সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাথে অন্যের উপাসনা করা অন্যের পূজা করা আল্লাহর সাথে কার পূজা করা আল্লাহর সাথে সাথে আল্লাহ ব্যদিত অন্যের পূজা করা বলা হয় হয় আল্লাহ ব্যতিত যাই আছে দুনিয়াতে যাই যা কিছুই আছে সব যদি আল্লাহ ব্যতিত কারোই কোনো কিছুরই পূজা হয় তাহলে তাকে কি বলা হবে শির্ক হবে আল্লাহ ব্যতিত অন্যের ইবাদত হলেই সেটা কি হবে শির্ক হবে যেমন আমরা একটু আগে লক্ষ্য করলাম সেখানে কেউ যদি ইসানবী সাল্লা আলি ইসলামেরও যদি কেউ মূর্তি তৈরি করে পূজা করে তাহলে সেটাও কি হবে শির্ক হবে যদি কেউ মুসানবিরও আকৃতি তৈরি করে পূজা করে তাহলে সেটাও শির্ক হবে যেমন দুর্গা এবং কালীর আকৃতি তৈরি করলেও হবে আমাদের মনে রাখা দরকার কেতাবুল ইমাম বোখারে রহমতুল্লাহ আলহ কেতাবুল তফসিরে চার হাজার নশ নম্বর হাদিস ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণনা করছেন ওই আয়াতের তফসির যেখানে ব্যাখ্যায় বলছেন হচ্ছে আসমা এই যে ওয়াদ গুলা এগুলো হচ্ছে নু আলহ সালামের যুগের সত লোকের নাম ওরা মারা যাওয়ার পর মানুষেরা তাদের আকৃতি তৈরি করে আস্তে আস্তে সেটাকে মূর্তি বানায় এবং পূজা শুরু করে তাহলে কি বোঝা যাচ্ছে যদি সৎ লোকেরও কেউ মূর্তি তৈরি করে পূজা করে তাহলে সেটা কি হবে শির্ক হবে সেটা যদি ফেরেস্তাও হয় ওরাও যদি ইবাদত চলে উপাসনা চলে তাহলে সেটাও কি হবে শির্ক হবে আল্লাহাবুল আরামিন এ সম্পর্কে বলছেন এবং নবীদেরকে রব বানিয়ে নেবে এ আদেশ করেন না তো সেটা যদি ফেরস্তা হয় তার যদি উপাসনার চলে ইবাদত চলে তাহলে সেটাও কি সেটা যদি নবী হয় যেমন আল্লাহ বললেন ঠিক তেমনই ভরত ঈসা আলামের উমতের বর্তমান যুগের খ্রিস্টানরা তারা এই ভুলটা করার কারণে আল্লাহের দিনে তাদেরকে মারিয়াম হে ঈশা আল্লাহ তালা যখন বলবেন হে ঈশা মরিয়মের পুত্র ঈশা তুমি কি লোকদেরকে বলেছিলে যে আমাকে এবং আমার মাকে আল্লাহ ব্যতীত তোমরা ইলাহ বানিয়ে নাও উপাস্য বানিয়ে নাও কোথাকে উত্তর দিবেন তাহলে মানুষেরা যদি তাদের নবীকেও নবীরও পূজা শুরু করে দেবে তাহলে সেটা কি হবে সেটা শির্ক হবে আলোচনার সারাংশ এতক্ষণ পর্যন্ত এটা দাঁড়াল যে শুধু মূর্তি পূজায় শির্ক নয় কেউ যদি চন্দ্র সূর্যের পূজা করে তাহলে সেটাও শীর্খ হয় কেউ যদি মানুষের পূজা করে এমনকি সর্বোৎকৃষ্ট উৎকৃষ্ট মানুষ নবী যদি নবীরও পূজা হয় তাহলে সেটা কি হবে শির্ক হবে কেউ যদি গাছপালা এবং ফেরেস্তারও পূজা করে উপাসনা করে ইবাদত করে তাহলে সেটা কি হবে শির্ক হবে অর্থাৎ বুঝা যাচ্ছে যে শির্ক মানেই হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা আল্লাহর সাথে সাথে আল্লাহ ছাড়া সেটা যেই হোক গাছপালা মাটি হোক নদী হোক অলি হোক সমুদ্র হোক তারপরে আকাশ হোক বাতাস হোক জিন হোক আর সেটাই কি শিল্প আল্লাহ তালার যদি ইবাদত হয় তাহলে সেটা তো হেল্প আর আল্লাহ ব্যতীত যদি কোনো কিছু হয় তাহলে সেটা কি শিল্প কিছু মানুষ আবারও মনে করেন যে আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করা ঠিক আছে কিন্তু দর্গা মাজারে যা কিছু ঘটে সেটা কিন্তু আল্লাহর জন্যই হয় সে কারণে কি নয় এখন আমি আপনাদেরকে একটি পয়েন্ট বলার চেষ্টা করব যার মাধ্যমে বুঝা যাবে যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যেটা মানুষ দুনিয়াতে সিফ মনে করে সবাই সেই উদাহরণটা পেশ করার পর যদি আমরা ওর সাথে দরগাহ মাজারের কাজগুলির তুলনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হতে পারে ভাই ইবাদত আসলে কি কিছু মানুষের ধারণা ইবাদত হচ্ছে নামাজ হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত ইবাদত অবশ্যই কিন্তু এর বাইরেও অনেক কি আছে ইবাদত আছে এবং মানুষকে মানুষ এই স্পষ্ট ইবাদতটা যদি কেউ আল্লা ছাড়া অন্যের জন্য করে তাহলে সে বুঝবে কিন্তু এর বাইরে যতগুলো এই বাদত আছে সেগুলো যদি করে তাহলে সে বুঝতে পারছে না যেটা শীর্ষ হলো কি হলো না আসি একটি মন্দিরে মানুষ যখন পূজা দিতে যায় তখন সেই কাজটা অবশ্যই শীর্ষ হয় নাকি অবশ্যই কিন্তু ওটা কোন কাজটা শীর্ষ হয় সমষ্টিগত কিছু কাজ পুরোটা মিলে শির্ক হয় না একটা একটা করে কাজ করে সেটাই শির্ক হয় না শুধু ওখানে একটাই কাজ হয় মন্দিরে যে পূজা দিতে যায় সে অনেকগুলো কি করে কাজ করে সবগুলো মিলিয়ে কি হয় একটি ইবাদত হয় বা ওদের একটা পূজা হয় এরকম সমষ্টিগত কি কি কাজ তারা করে আমি সাধারণত আপনাদের কাছে চেষ্টা এক নম্বর একটা মন্দিরে কেউ পূজা দিতে যায় এটা অবশ্যই শিফ পৃথিবীর সমস্ত মানুষ মুসলিম সেটা বিশ্বাস করে এখন জানতে হবে আমাদের যে এখানে কি কি কাজগুলো ঘটে এখানে যে কাজগুলো ঘটে সেটা হচ্ছে দুটি কাজ একটা হলো আন্তরিক কাজ আর একটা হল বাহ্যিক কাজ আন্তরিক মানে অন্তরের সাথে সম্পর্কিত কিছু কাজ ওখানে হয় আর কিছু অঙ্গ মাধ্যমে কিছু কাজ সেখানে সংঘটিত হয় যে কাজগুলো বাহ্যিক উপরের দিকে দেখা যায় উপরে তাকালে বুঝা যায় বাহ্যিক যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কি কি এক নম্বর যদি দেখা যায় যে সেখানে পূজা দিতে যায় যেটাকে বিশ্বের মুসলিমরা শির্ক মনে করে এক নম্বর সে পাক পবিত্র হয় গোসল টসল স্নান করে তারপর সুন্দর লেবাস লেবাস পোশাক করে তারপরে সে কি করে পূজা দিতে যায় তাহলে পাক পবিত্র হওয়া সুন্দর কাপড় চোপড় পরা পূজার একটি কি অঙ্গ বা অংশ এটা বাহ্যিক কাজ আর কি হয় যখন সে পূজা দিতে যায় তখন কিছু নজর নজরানা বা মান্যতের কিছু জিনিস সেটা কলাই হোক আর ধূপকাঠেই হোক আর মাান্ডামতি চুরে হোক আর পায়রাই হোক আর মুরগা মুরগি হোক আর ছাগল গড়ি হোক কিছু নিয়ে যায় গরু তো নিয়ে যায় না ছাগল বা তারা যখন সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মূর্তির জন্য অবশ্যই কিছু না কিছু করে কেউ নমস্কার দেয় কেউ আবার সিসা দেয় যেটাকে তারা হতো অন্য নামে বলে থাকে কিন্তু তারা সেখানে মাথা নত করে কিংবা অর্ধেক নত করে নমস্কার দেয় তারপর অবশ্যই কিছু চায় না চায় না যার যেটা মনো মানুষ যার যেটা অন্তরে আছে সেটা সে সেখানে কি করে অবশ্যই চায় সেটা মুখ দিয়ে চায় সেটা অন্তর দিয়েও চাইতে পারে কিন্তু সে সেখানে চায় আমরা আরো দেখি যে তারা এই পুরো স্থানটাকে মূর্তি সহ আশেপাশের সমস্ত দেওয়ালগুলোকেও এবং মূর্তিতে যা কিছু লাগানো আছে ফুল টুল সব কিছুকে বরকতের মনে করে তাই যতখানে পারে কোন সময় একটু ছুঁয়ে গায়ে লাগায় হ্যাঁ কোন সময় একটু চুমু খায় কোন সময় বাচ্চা কাচ্চা থাকলে ওগুলো একটু স্পর্শ করে বাচ্চা জিনিসগুলো কি করে তারা বরকতের মনে করে এগুলো কি কাজ এগুলো বাহ্যিক কাজ সেখানে ঘটে এরকম কিছু কাজ যদি কেউ কবরস্থানে গিয়ে করে তাহলে অনেক মানুষ বলবে হয়তো এটা শির্ক হল কিন্তু মনে রাখবেন এগুলো তো বাহ্যিক কাজ যেই ইবাদতকারী হোক মূর্তি পুজক হোক মূর্তির ইবাদতারী হোক বা আল্লাহর ইবাদতারী হোক এই বাহ্যিক কাজ গুলোর সাথে সাথে কিছু আন্তরিক কাজ মানুষকে অবশ্যই করতে হয় সেটা ইবাদ আন্তরিক কাজগুলোর মধ্যে এক নম্বর হলো যা ইবাদত করা হচ্ছে সেটা মূর্তি হোক আর মহান আল্লাহ গুলা আলমিনেই হোক যে ইবাদত করে সে তাকে সম্মান করে তাজিম করে না করে না করে মানে যে পূজা করছে সে যেমন বাহ্যিক কিছু কাজ করলো তেমন কিছু আন্তরিক কাজ করে তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে যার পূজা করা হচ্ছে যে মুহূর্তে তাকে সে অন্তর দিয়ে কি করে সম্মান করে কিন্তু দেখা যায় এটা দেখা যায় না তারপর যার পূজা করা হচ্ছে তাকে মোহব্বত করে ভালোবাসে যদি ভালো না বাসে তাহলে কি ওর কাছে যাবে অন্য কাছে যাবে তাহলে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তার কাছে কিছু আশা করে কিছু চায় যদি ওর কাছে আশাই না করে বা আশা করার পাত্র সে না হয় তাহলে কি সেখানে যেত না হলে অন্য কাছে যেত যেখানে আশা করার দরকার আছে তারপর কি করে বিনয় এবং নম্রতা সেখানে থাকে না থাকে না মূর্তির কাছে গিয়ে কি কেউ সেখানে পাগলামি করবে পূজা করতে গিয়ে কি ওখানে কেউ গুন্ডামি করবে তাহলে কি পূজা হয় ওরা মনে করে বিনয় এবং নম্রতা প্রকাশ সেখানে হয় তাহলে আপনারা ক্লিয়ার দেখছেন যে একটি ইবাদতে বা একটি পূজায় কিছু বাহ্যিক কাজকর্ম হলো আর কিছু কি হল আন্তরিক কাজকর্ম হলো সেই আন্তরিক কাজগুলি দেখা যায় না আর সেগুলি হচ্ছে যার পূজা করা হচ্ছে তাকে তাকে সম্মান করা হয় তাকে ভালোবাসা হয় তার কাছে আশা করা হয় তার কাছে বিনয় নম্রতা প্রকাশ করা হয় এবং তাকে ভয় করা হয় এসব কিছু করার পর একটা কি হয় একটা পূজা ক্লিয়ার হয় না কি ভাই বাহ্যিক এই কাজকর্মগুলো আর আন্তরিক অভ্যন্তরীণ এই কাজকর্মগুলো যখন ক্লিয়ার হলো তখন একটা কি হলো পূজা কমপ্লিট হলো এই কাজটা শীর্ষ প্রত্যেক মুসলমান বলে এই কারণে যে সমস্ত কাজ সে আল্লাহর জন্য করলো না বরং একটি মূর্তির জন্য করলো যে আল্লাহ নয় তাই না এখন আমাদের জানা দরকার যে যদি এই কাজটা শীর্ষ হয় যেটা আল্লাহ ব্যতীত অন্যের জন্য এগুলো করা হলো তাহলে এইরকম কাজকর্ম যদি আল্লাহ পেঁজে কোন বান্দার জন্য করা হয় কোনো মৃত ব্যক্তির জন্য করা হয় সে খাজা বাবার নামে হোক সেটা নবী হোক সেটা ওলি হোক বা ফেরস্তাই হোক তাহলে সেটা শির্ক হবে না কেন তাহলে সেটাও শির্ক হওয়া দরকার এখন আমি উদাহরণটি আর একটু ক্লিয়ার করি যখন কোনো মানুষ কোনো দূর্গা এবং মাজারে যায় তখন কি আল্লাহর কাছে যায় না সেই খাজা বাবার কাছে যায় তাহলে আল্লাহর কাছে যাচ্ছে না খাজা বাবার কাছে যাচ্ছে যখন ওখানে যায় তখন সে গোসল করে পাক পবিত্র হয়ে ভালো কাপড় চোপড় পরে যায় না ছিঁড়া কাপড় পরে যায় না মসজিদে যেমন আল্লাহর সম্মানে ভালো কাপড় পরে যেতে হয় যেমন তারা দরগাহে বরং মসজিদের চাইতে অনেক উত্তম কাপড় চোপড় পরে পাক সাফ হয়ে কোথায় যায় দরগাহে যায় আমরা দেখি যেমন মন্দিরে মানুষ মান্ন এবং নজরানা নিয়ে ঢুকেছে তেমন একজন একজন দরগাহের কি নিয়ে যায় তার নজরানা এবং মান্যত নিয়ে সেখানে উপস্থিত হয় আমরা দেখি যেমন মূর্তির কাছে মানুষ নমস্কার দিয়েছে তেমন খাজা বাবার দরগাহ গিয়েও মানুষ বিনয় হয় নম্র হয় বা রুকুর মতো বা সেদার মতো কিছু ঝুঁকাঝুঁকি অবশ্যই করে যেমন মানুষ মূর্তি পুজকরা মূর্তিকে বরকতের মনে করে ছোয়াছয় করে চুমু খায় গায়ে ঘেঁসায় ওরকম আমরা দেখি দরগাহ কি করা হয় সে কোবরটাকে বা কবরের চাদরকে সেগুলো ঘষা করা হয় গেছিল সেটা শীর্ষা বাবার কাছে কিছু চাইতে গেছে কিছু পাইতে গেছে সেটা ওফিরা করেই হোক আর সেটা ডাইরেক্ট করেই হোক আর অভ্যন্তরীণ যে কাজগুলির কারণে শির্ক হয় সে অভ্যন্তরীণ সমস্ত কাজ এই মাঝারি ব্যক্তি করে থাকে যে লোক মাজারে যায় খাজা বাবার কাছে যায় সে কি তাকে সম্মান করে না সম্মান করে সে কারণেই গেছে সে কি তাকে ভালোবাসে না বাসে সেই কারণে তার কাছে গেছে সে কি তার কাছে কোন আশা করে না অবশ্যই আশা আকাঙ্ক্ষা তারা আছে বলে সেখানে গেছে বিনয় নম্রতা অনেক প্রকাশ করা হয় আমরা দেখেছি অনেক দর্গাহ মাজারে যে মানুষ নিজের পাঠাটা সেই খাজা বাবার দিকে করে না বরং উল্টা হয়ে পিছপা হয়ে ঘুরে চলে আসে তাহলে তাকে বিনয় নম্রতা এবং সম্মান অনেকখানি করা হয় তাকে কি ভয় করা হয় না গাড়ি নিয়ে যাওয়া আনা না যতক্ষণ সেখানে নজরানা না দেওয়া হয় বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে বলে তুমি একটা কিছু নজরানা দেওয়া না তোমার ক্ষতি হয়ে যেতে পারে সমুদ্রে নাকি কোন দেবতা আছে বা কোন বাবা আছে সেই কারণে জাহাজ যায় না সে যতক্ষণ পর্যন্ত সেখানে গিয়ে কিছু নজর না দেওয়া হয় তাহলে যদি এই সমস্ত কাজ মানুষ মূর্তির জন্য করে সেটা যদি শির হতে পারে তাহলে কোন মানুষ আল্লাহর কোন বান্দা আল্লাহর জন্য নয় আল্লাহর কোন বান্দা সেটা নেক হোক যেমন ইসানবিসাল্লাম কিংবা নেক না হোক যদি ওরকম লোকের জন্য ব্যক্তির জন্য করা হয় তাহলে সেটাও অবশ্যই কি হবে শির্ক হবে কারণ মূর্তি পূজার ক্ষেত্রে যতগুলো কাজ হলো আর সেগুলো যদি শির্ক হতে পারে আর মূর্তিটা এই কারণে শির যে সেটা আল্লাহ নয় তাহলে মূর্তি ছাড়া কোন কবর কোন দোরগা কোন মাজা কোনো মানুষ জীবিত হোক বা মৃত হোক বা অলি হোক বা ফ্রেস্টা হোক বা জিন হোক যদি তার জন্য কোনো মানুষ এরকম কাজ করে তাহলে সেটা অবশ্যই কি হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ব্যক্তিকে শির্ককে বুঝার দান করেন আমি শির্ক যে একটা সবচেয়ে জঘন্য পাপ জঘন্য গুণা সেটা যেন আমাদের দ্বারা কক্ষনো না হয় যদি জীবনে কখনো ঘটেও থাকে তাহলে যেন আমরা খুব আল্লাহ আল্লাহাবুল আলমের কাছে সেটা তৌবা করতে পারি এবং এই ভ্রম যেন আমাদের মাঝে না থাকে যে মূর্তি পূজাটাই খালি শির আমাদেরকে মনে রাখতে হবে যে মূর্তি পূজাটা কেন শির যে সমস্ত কাজ মূর্তির কাছে করা হচ্ছে যে কারণে সেটা শির্ক হচ্ছে ওই সমস্ত কাজ যদি কোন দরগাহে কোনো মাজারে এমনকি কোনো মানুষের কাছে করা হয় তাহলে সেটাও কি হবে শির্ক হবে আল্লাহ রকমিকান করেনকুমত